Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihillazhin ashtafa amma ba'd Fa'a'udu billahi min ashshaytanir rajim Bismillahir rahmanir rahim Laqad kaana lakum fi rasoolillahi uswatun hasanah Sadaqallahu ala'zim Shubhriya shudha wa dashiqmanlili Amradiq chalam Sirat Mustafa sallallahu alayhi wa sallam আলোচনা আজকে আমরা আলোচনা করব রসৌদম তার চাচার তত্ত্বাবধানে আবু তালেবের তত্ত্বাবধানে যখন ছিলেন তো ওনার বয়স যখন বারো বছর তখন তার চাচা আবু তালেব স্বামের উদ্দেশ্যে সফর করতে যান আর ওই সফরে বহাইরা রাহেব নামে একজন ব্যক্তির সাথে দেখা হয় এবং তিনি তাকে তার নবী হওয়ার ভবিষ্যৎবাণী করেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব লোকজনের সাথে ব্যবসায় উদ্দেশ্যে যাওয়ার তার ইচ্ছা ছিল ভাতিজা মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নেবেন না কিন্তু যাওয়ার সময় দেখলেন তার ভাতিজার মন ভারাক্রান্ত চেহারার মধ্যে দুশ্চিন্তা এবং চেহারার মধ্যে তার দুশ্চিন্তা প্রভাব পড়েছে এবং তার কষ্টের প্রভাব পড়েছে তার কষ্ট এবং দুশ্চিন্তা দেখে রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে চাচা আবু তালেব সাথে ওনারা যখন স্বামীর উদ্দেশ্যে সফর করেন বুস নামক এক স্থানে তিনি তারা অবস্থান করলেন আর সেখানেই জার্জিস নামক একজন রাহিব থাকত যিনি খ্রিস্ট ধর্মের বা নাসারা পূর্বের ধর্মের জ্ঞানী ছিলেন একজন সন্ন্যাসী ছিলেন যাকে বহায়রা রাহিব বলে প্রসিদ্ধ তো উনি যখন ওনারা একত্রিত হলেন বসলেন উনি ওনার অবস্থান থেকে ওনার সেই তার এবাদতদের অবস্থান যেখানে যে ঘর সেখান থেকে তার আস্থানা থেকে নেমে আসলেন এসে সেখানে সুরুল্লাহ সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং তার হাত ধরে তার হাত ধরলেন ধরে তিনি তাকে দেখেই এই কথা বললেন হা যা হলেন সারা বিশ্বের সর্দার তিনি সকল মানুষ সারা পৃথিবীর জন্য রহমত এই কথা বলার পরে তিনি তার চাচাকে বললেন যে তার চাচা আবু তালেম উনি বললেন আপনি ইনি যে নবী ইনি যে মহা শেষ নবী হবে আপনি বুঝলেন কিভাবে উনি বললেন যে আমি পূর্বের কিতাবগুলিতে এই নবী সাল্লি হাসাল্লামের যে ভবিষ্যৎ বাণীগুলি রয়েছে ওই বাণীগুলি আমি পড়েছি আমি দেখেছি এবং ওই বাণীগুলি সবগুলি আমি এখানেই ওনার কাছে পাচ্ছি উনি বললেন যে আপনারা যখন এখানে আসছিলেন আমি আমার আস্থানা থেকে দেখছিলাম যে এখানে প্রতিটি গাছ বৃক্ষ এবং সবকিছু তাকে সিজদা করছে আর কোন নবী ছাড়া ঘাস পাথর কিছু কাউকে করে না তাই আমি যে অবশ্যই এখানে শেষ নবী হরত মাহমদ আছেন এবং আমি এও বুঝতে পারলাম যে উনি ওনার ঘরের মধ্যে মাহারের নবুয়াত যেটা দুই ঘাড়ের মাঝখানে মাহারের নবুয়াত যেটা আছে সেটা আমি দেখতে পেলাম তিরমিজু শরীফের এক রেবায়াতের মধ্যে আছে যে বহায় রাহেবস তিনি ওখানে চলে গেলেন তাদের সামনে তাদেরকে মেহমানদারি করালেন মেহমানদারি দাওয়াত দিয়ে তাদের এর পরে দাওয়াত দিয়ে চলে আসলেন যখন আবার খাবার আয়োজনের জন্য খাবারের সময় গেলেন সবাইকে একত্রিত করা হল রসুল সালামকে ডাকা হল উনি উঠচড়াচ্ছিলেন একটু দূরে ছিলেন তো উনাকে খবর দেওয়া হল সকলে একটি গাছের নেচে অবস্থান করেছিলেন উনি যখন আসছিলেন ফিরছিলেন তখন দেখা গেল যে ওনার মাথার উপরে মেঘ ছায়া করে আসছে এবং পুরা ছায়াটাতে গাছের বৃক্ষের ছায়ার নিচে তেমন কোন জায়গা ছিল নাহেব উনি বললেন সে বলল দেখো ছায়াটা কিভাবে কাছে চলে গেল এইভাবে বহেদা রাহেব তখন তাদেরকে বললো অভিভাবককে আবুতা আলী পক্কার আপনি দয়া করে তাকে তার বাড়িতে ফিরিয়ে দিন কারণ সেখানে ইহুদিরা আছে তারা যদি এ রসুল সাল্লি সাল্লামের চিহ্নগুলি দেখতে পারে আর তাকে চিনতে পারে তাকে হত্যা করে ফেলারও সম্ভাবনা রয়েছে এরপরে অনুযায়ী যে রসুল্লাহ সাল আবু ওখান থেকে হজর আবু করদ্দে আল্লাহ সাথে ওনাকে সাথে দিয়ে মক্কায় ফেরত দিয়ে দেন এছ রসুল সালি ওস্লামের ভবিষ্যৎবাণী যেন কি একজন পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থের পণ্ডিত ছিলেন উনি সেই গ্রন্থের মধ্যে আগমন সম্পর্কে জানতে পেরেছিলেন এবং তাকে চিনতেও পেরেছিলেন এবং তাকে চীনে ফেলেছেন এবং সেই সময় তিনি ঘোষণাও দিয়েছেন তিনি হলেন শেষ নবী ইনি হলেন ইনি হলেন রহমতুল্লাহ আলমিন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে রসুল্লাহ সাল্লা জীবনী সম্পর্কে জানা বুঝা এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করুন ও আওয়ানা আলহামদুলিল্লাহ রবীলিন